আসসালামু আলাইকুম রহমতুল্লাহ সোলাতুল ভিত নাল্লামের আমলের মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ একটি সলাদ মানে এই সলাটটা ফরজ না এই সলাাদটা কোনো কোনো আলুল আলেমেরা ওয়াজিব বলছেন কোনো কোনো আলুল আলমেরা এটাকে সুনত বলছেন তবে অধিকাংশ জমহুর আলেমদের মতে এটা সুন্নত মহাক্কাদা ভিতিরটা তো ভিতরের যে পদ্ধতি আমাদের দেশে আমরা যে পদ্ধতিতে আদায় করি এই পদ্ধতির হাদিস আসছে তবা মধ্যে তো এই হাদিসটা ব্যাপারে তো বিতিরের রাকাত আসছে এক থেকে শুরু করে এগারো আকাত পর্যন্ত সহি হাদিস আসছে এক রাখাত তিন রাখাত পাঁচ রাখাত সাত রাকাত নয় রাখাত এগারো রাকাত আর পদ্ধতির ব্যাপারে যেটা আসছে সেটা হলো দুইটা পদ্ধতি সহিদুলোতে আসছে একটা পদ্ধতি হলো যে দুই রাকাতের পরে সালাম ফেলা আর একটা এর পরে দাঁড়িয়ে পড়া আর একটা পদ্ধতি হলো মাসখানে কোনো বৈঠক ইল্লাফেরা মানে শেষ রাকাত ছাড়া কোনো বৈঠক করবে না এটা হলো আরেকটা পদ্ধতি এই দুইটা পদ্ধতি আলহামদুলিল্লাহ মক্কা মকারা এবং মদিনা মনাবারাতে অনুসরণ করা হয় আমি তো এই রমজানেও মক্কা মকার রামায় শেষ দশ দিন তারা বিভৃতির পড়ছি তো দুই পদ্ধতিটাই অনুসরণ করছেন মাঝে মাঝে একটা না তিন রেখাত মাঝে মাঝে দুই রেখাতের পরে সালাম পীরাই আরেক রেখাত জি কোনোটা এক তৃতীয় রেখাতে কোনোটার ক্ষেত্রে মানে কাবলার রুকু অথবা বাঁধার রুকু অর্থাৎ আমি রুকুতে যাওয়ার আগেও পড়ে ফেলতে পারি অথবা রুকু থেকে উঠে শেষদার আগে এখানে কুনুটটা পড়তে পারে